السلام عليكم ورحمة الله وبركاته الحمد <تصفيق> <تصفيق> لله الحمد لله نحمده <cryptocur> ونستعينه ونستغفظه ونؤمن به ونتوكل <متوقن> عليه ونعوذ بالله من شر لأنفسنا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 وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولا ذله ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيلا ونديرا وداعيا إلى الله بإذنه وسرا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 صلى الله تعالى عليه وعلى آله وصعبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما হিমা <laughs> মান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 লজি চ রঘুনাথপুর সালানা জলসার সভাপতি হাজরা তেবলানায় আল্লাহ রসংঘ প্রশ থেকে কিছু কথা বলার শোনার তাও আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন করিমাতুল আহজাব থেকে দুখান আয়াতে করিমাত করেছি আল্লাহ আপনাদের সামনে কথা আলোচনা আমার কঠিত কোরআন করিমের আয়াত আল্লাহ তালা সাত করেন এই শব্দের সাদা মাটা তরজমা হল হে ইমান হে ইমান দারেরা হে ইমান ওালা রা আমার প্রিয় মুর্শে ফজরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই বলতেন যে কোরআনে কদিমে আমরা যখন খতাবি পড়ি হাফেজ কোরআন যখনই বলে আনু তখন প্রত্যেক মোহামেন্ট উচিত হলো কান খাড়া করে দেওয়া হুজুর বলতেন যে সকলের উচিত তখন কান লাগাই দেওয়া বলেন যে যেমন আব্বা যদি কোন ছেলেকে ডাক দেয় খালেদ বলে ডাক দেয় মা যদি তার মেয়ে ফাতেমা বলে ডাক দেয় তো ছেলে আর মেয়ে যেখানেই থাকে কান খাড়া করে দেয় ঠিক না ব্যা ঠিক বলে যে এই মুহূর্তে আব্বা আমাকে কিছু বলবেন এই মুহুর্তে মা আমাকে কিছু বলবে তো দূরে থাকলে সে কান খা করে দেয় আমার হুজুর বলতেন যে মানুষ শব্দের অর্থই যেন এটা আল্লাহ তালা আমাকে নাম ধরে ডেকেছেন আল্লাহ তালা যেন আমাকে বলেন হে মোশাক শুনো হে খালেদ শুনো আমি না তোমার কলিজা ইমান দেখে দিয়েছি এজন্য তুমি শোনো হুজুর বলেন যে নামাজের মধ্যে হোক আর বাহিরে হোক ডেকেছেন স্বয়ং রব্বুল আলমিন আমাকে ডেকেছেন কাকে ডেকেছেন বলেন স্বয়ং রব্বুল আলমিন আমাকে ডেকেছেন যে আমাকে তিনি বলেন ইয়া ইহ্লিনা মানুষ এই জন্য কোনো মানুষের মধ্যে যদি একাধিক গুণ থাকে তখন যেই গুণটা বেশি দামি এই গুণে তাকে ডাকা হয় আমরা মানুষও আবার মোমেন হো আমরা একদিক থেকে মানুষ আবার আমরা মোমেন এই দুই গুণের মধ্যে ইমানের দাম বেশি ইমানের কি বেশি বলেন ইমানের দাম বেশি তো এই জন্য আল্লাহ তারা আমাদেরকে ইয়াহুদ নাসারাকে ডাকছে ইয়া ইউ বলে আর আমাদেরকে ডাকছেন হিন্দুদেরকে ডাকছে না ইমানওয়ালা এই আমরা কি বলেন আমরা কি আমরা ইমানওয়ালা আমাদের ভিতরে আল্লাহ তালা ইমানের যে যারা রেখে দিচ্ছেন ইমানের যে অংশ আল্লাহ তালা আমাদের ফলিজা রেখে দিছেন এটার এক যার দাম কত এটার এক দাম কমপক্ষে ১০ দুনিয়া বরাবর ওটা যদি সাত আসমান সাত জমিনের মতো হয় তো ওটার দাম কত হবে এক হাদিস শুনে আমরা বুঝবো এক হাদিসের মধ্যে রসুল করিম সাল আলহি ও সাত করেন আল্লাহ তালা যখন জমিন বানাইলেন লম্বা ল আল্লাহ তালা যখন জমিন বানাইলেন জমিন হেলতে শুরু করছে ধুলতে শুরু করছে ফের তারা আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন আল্লাহ এটা হেলেকা এটা নড়েকা ধুলে কেন এটার উদাহরণ আপনি খুব সুন্দর বুঝবেন কোনো পুকুরে যদি একটা বল মারা হয় খেলার বল ফুটবল এটা যদি পুকুরের পানিতে মারা হয় তো এই বলটা ওখানে কি পরিমাণ হেলবে ধুলবে বলে তো পুরা জমিন ছিল পানিতে পানিতে ভরা পানির উপরে আল্লাহ প্রথম জমিন বানাইলেন মাটি বানাইলেন তো এই মাটি তো পানির ভিতরে ভাসমান শুরু করছে তো জিজ্ঞেস করলেন আল্লাহ এটা না রে কেন্লা তাল্লাহ জিবাল আল্লাহ তালা এবার জমির উপরে পাহাড় বানা দিলেন পাহাড় আর পাহাড় হইল জমিনের জন্য প্যারেক পাহাড় বানাবার সাথে সাথে জমিন থেমে গেছে জমিন কি হয়ে গেছে বলেন ওই কাঠের মধ্যে যখন প্যারাক লাগায় প্যারেক লাগায় তখন প্যারেকের উপরে কিছু অংশ থাকে আর ভিতরে কিছু অংশ থাকে বলেন তো ভিতরে বেশি থাকে না উপরে বেশি থাকে চার ইঞ্চি জালির কয় ইঞ্চি ভিতরে থাকে চার ইঞ্চি ভিতরে থাকে দুই এক সূতা উপরে কি এখন পাহাড় যদি কদ্দূর আছে কি হয় এই জন্য আমরা যে পাহাড় দেখি মূলত এই পাহাড় পাহাড় নয় এটা হলো উপরের উপরের অংশ মূল অংশ জমিনের তলদেশে রয়ে গেছে যখন পাহাড় বানাইলেন তা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলেন ফেরেস্তা ফেরেস্তারা আশ্চর্য হওয়া বলে হাল্লা আল্লাহ এর চেয়ে সঙ্গে আল্লাহ তালা এবার বললেন ঠিক আছে চল ফাখল্লাহ হাদিদা এবার আল্লাহ তালা লোহা দিলেন কি বানাইলেন বলেন লোহা বানাইলেন বলেন লোহা দিয়ে পাহাড়ের পাথরের পাহাড় চূর্ণ করা যায় কিনা फिर आश्चर्य जिज्ञेस कर लोहार चेुन सत्य सत्यु आरोप আল্লাহ তালা ফাল মা এবার আল্লাহনের মধ্যে যখন পানি ঠেলে দিয়েছি তো এই পানি আগুন গেছে গা গেছে কোথায় উত্তর হলো যেখানে ছিল সেখানে চলে গেছে এবার প্রশ্ন হলো ছিল কোথায় উত্তর হবে আল্লাহ তালা এরাদার মধ্যে ছিল ছিল সেখানে চলে যায় কি হয় কোথায় যায় বলেন যেখানে ছিল যেখানে ছিল সেখানে চলে যায় তাহলে বুঝা গেছে এই পানি এই আগুন আর এই আল্লাহ তালা আলাদা না করলে আগুন তো দেখছি কিন্তু আগুন পড়ে না যেমন ইব্রাহিম আলহস্লাম বেলায় আল্লাহ তালা আলাদা করেন নাই আগুন সেখানে পুড়তে পারে না কি হ্যাঁ আমরা দেখি পানি ডুবাই দেয় এই যে এখন এখন আপনাদের এই বিলে পানি নাই কিন্তু গত তিন মাস আগে বিলে পানি কি পরিমান ছিল আপনি বলবেন আমি যদি জিজ্ঞেস করি হুজুর এখন এই পানি গেল কোথায় আপনি বলবেন নদীতে গেছে নদীতেও তো পানি তখন আরো বেশি ছিল দী থেকে এখন পানি বেশি না তিন মাস আগে পানি বেশি ছিল হ্যাঁ আমাদের এখানে পানি যখন ছিল তখন নদীতেও পানি বেশি ছিল এখন এই পানি কোথায় গেছে উত্তর হবে এটা আল্লাহ তালার এড়াদার ভিতরে চলে গেছে এটা পানির নিজস্ব কোনো অস্তিত্ব নাই নিজের জোরে পানি এখানে আসে নাই নিজের জোরে পানি যায় নাই পানি যেখানে ছিল ওখানে চলে গেছে এজন্য পানি সক্রিয়তা বলতে কিছু নাই আসলে মূলত এটা আল্লাহ তালার এরাদা বলেন আল্লাহ তালার কি আল্লাহর আর ভাটা এই জোয়ার একবার আসে একবার যায় আসলে কোন শক্তিতে জোয়ার আসে আর জোয়ার যায় বলে এটা পানির নিজস্ব কোনো শক্তি নাই এটা আল্লাহ তালার এরাদা বলেন সেটা কি আল্লাহ তালা এরাদা আল্লাহ তালা এরাদা একবার এই পাড়ে আসে আল্লাহ তালা এরাদা আবার ওইপারে জেলে যায় আল্লাহ তালা এরাদা একবার জোয়ার হয় আল্লাহ তালা এরাদাতে একবার ভাটা হয় বলে সূর্য পূর্ব দিক থেকে উঠে আর পশ্চিম দিকে ডুবে সূর্যের কোন ক্ষমতা বলে না না এখানে সূর্যের পুরো ক্ষমতা নাই আল্লাহ তালার ক্ষমতা সে উঠে আল্লাহ তালার ক্ষমতায় ডুবে আল্লাহ তালার ইচ্ছায় উঠে আল্লাহ তালার ইচ্ছায় সে ডুবে এজন্য আমি পুরুষ হওয়ার পেছনে আমি মানুষ হওয়ার পেছনে আমার কোনো ইচ্ছা নাই আমি আমার ইচ্ছাকৃত মানুষ হইনি আমি ইচ্ছা মানুষ হই নাই আল্লাহ তার ইচ্ছা আমি মানুষ হয়েছি বলে আমি ইচ্ছাকৃতভাবে পুরুষ হই নাই আল্লাহ তালার ইচ্ছা আমি পুরুষ হয়েছি আমি ইচ্ছাকৃতভাবে সুস্থ নই আল্লাহ তালার ইচ্ছা আমি সুস্থ আমি ইচ্ছাকৃতভাবে মহিলা না আল্লাহ তালার ইচ্ছার কারণে আমি মহিলা কথা ঠিক নামে ঠিক বলেন আমি ইচ্ছার কারণে আমি জওয়ান না আমি ইচ্ছার কারণে জওয়ান না আমি ইচ্ছার কারণে আমি বুড়ো না বলে আল্লাহ তার ইচ্ছার ভিত্তিতেই আমি যুবক আল্লাহ তালার ইচ্ছার ভিত্তিতেই আমি বুড়ো এজন্য আমারে আমার এটা আমার কোনো দখল নাই এটা আল্লাহ তালার ইচ্ছার কারণেই আমার আমারে এই হায়াত তাহলে পানি ডুবাবার ক্ষমতা নাই আল্লাহ তালার ইচ্ছা ছাড়া পানি ভাসাবার ক্ষমতা নাই আল্লাহ তালার ইচ্ছা ছাড়া বলে বাতাস সকালবেলার বাতাস এত মৃদু বন্ধ এটা আল্লাহ তালা এরাদা দুপুরের বাতাস একটু গরম এটা আল্লাহ তালা আলাদা বিকেলবেলায় পরিবেশ এ শান্ত এটা আল্লাহ তালা এরাদা বলে দিনের বেলা আলো এটা আল্লাহ তালা এরাদা আর রাতের অন্ধকার এটা আল্লাহ তালা আলাদা চন্দ্র চন্দ্র একবার চিকন দেখা যায় আল্লাহ আল্লাহ আল্লাহ দেয়াদা আল্লাহ আল্লাহ এরাদা এটা আল্লাহ তালার ইচ্ছা এখানে আল্লাহ তালার ইচ্ছে কাজ করে আর কিছুই কাজ করে হ্যাঁ বাচ্চা হওয়ার আগ পর্যন্ত মেয়েদের স্তনে দুধ থাকে না বলে এখানে আল্লাহ তালা এরাদা নেই বাচ্চা তো দুধ এসে গেছে এটা আল্লাহ এসে গেছে আল্লাহ তালার ইচ্ছা চলতেছে আল্লাহ তালার ইচ্ছার ভিত্তিতেই আমি মানুষ যদি আল্লাহ তালা ইচ্ছা করতেন তো আমাকে জানোয়ার বানাইতে পারতেন কথা ঠিক না ব্যাঠিক আল্লাহ তালা এরাদা আমার চোখে দেখে আল্লাহ তালা এরাদ আমার কান শুনে আল্লাহ তারা এরা আমার জবানে বলে যদি আল্লাহ তারা ইচ্ছে আমার জবান বলতো না যদি ইচ্ছে করতেন আমার জবান বলবে না তো আমার জবান বলতো না যদি ইচ্ছে করতেন আমার কান শুনবে না তো কান শুন শুনতো না এই জন্য আল্লাহ তালা হাদিস তুমি চাইবা আমিও চাইবো তবে তুমি চাইলে অস্তিত্ব হবে না তোমার চাওয়ার আমার চাওয়া যদি একসাথে হয় এটা উজুদে আসবে এটা অস্তিত্ব লাভ করবে মা শাহ খান মা আলামিয়া শাহ আলাম ইয়া খুন বলে আমি যেটা চাই সেটা হবে আর আল্লাহ তালা বলেন আমি যেটা চাই না সেটা হবে না এই জন্য আমি যেটা চাই সেটাই তুমি আসবে মেরে ভাই যদি এই কথাগুলো আমাদের একতো যে আসলে আল্লাহ তালাই করেনা ঝাঁ বলেন করেনা জাত কে আল্লাহ তালাই করেনা ঝাঁ আল্লাহ তালাই করেনা এই জন্য মাটি মাটির ভিতর না মাটির ভিতরে লোহা রেখে দিলেন তো লোহা কিন্তু যদি কাঠ রেখে দেন মাটির ভিতরে এটা কয়দিন পরে পচে যায় কিন্তু আপনি একটা সুপারির বিচি একটা সুপারি একটা নারিকেল একটা আলুর বীজ মাটির ভিতরে রেখে দিলেন গাছ হওয়ার আশা গাছ হওয়ার আশা রেখে দিলেন তো এটা মাটি তো এটাকে পচায় ফেলার কথা ছিল কিন্তু আল্লাহ না এটাকে অম্পুর বাইরে খুলে দেয় তাহলে কে বাইরে এই জন্য আল্লাহ তালা বলেন আন্না সবাবনাল মা সাবা সুন দেখো দেখো দেখো আমি আসমান থেকে আমি তো বৃষ্টি পাঠাইছো হা দেখেন জমিন থেকে যেই পরিমাণ জলীয় বাষ্প উঠে জমিন থেকে উপরের দিকে যেই পরিমাণ জলীয় বাষ্প উঠে এই জলীয় বাষ্প প্রত্যেকটা জলীয় বাষ্প যদি বৃষ্টি হয়ে জমিনে ফিরত তাহলে এই জমিন প্রতিদিন কুটি কুটি টন পানি হয়ে যেত এই জমি কেউ চলতেই পারতো না তাহলে বোঝা গেছে জলীয় বাষ্প উঠে কিন্তু এটা বৃষ্টি হয়ে নামে না এটা বৃষ্টি হয়ে কি করে না বলেন এটা বৃষ্টি হয়ে নামে না এই জন্য আল্লাহ তারা হুকুম এই জলীয় বাষ্প আস আজীব এটা আমরা দেখতেছি বরফের মতো ঠান্ডা বরফের মতো ঠান্ডা পড়ে কিন্তু উপরে এটা বরফ না উপরে এটা শুধু ধোঁয়া ধোঁয়া উপরে এটা জলীয় বাষ্প কুয়াশার মতো উপরে কি বলেন কুয়াশার মত যদি এটা বরফের মতো শক্ত চাকা হইত না কথা ঠিক না আল্লাহ আল্লাহ তালার ইচ্ছার ভিত্তিতেই ওখান থেকে পানি পড়ে এখন যদি ওই পানি সোজাসুজি মাথায় পড়ত খেল করেন ওই পানি যদি সোজা সুজি মাথায় পড়তো তাহলে ধরেন মাথা ছিদ্র হয়ে যেত গাড়িতে পড়তো গাড়ি ভেঙে যেত একটা পাথরের কনায় যদি আপনি গাড়িতে মারেন তো গাড়ির গ্লাস ভাঙবে কি ভাঙবে না বলুন ছোট্ট বুট মতোই একটা মারলেন কিন্তু এটা গ্লাস ভাঙবে কি ভাঙবে না মাথায় পড়ে তো ব্যথা পাবেন কি পাবেন না কিন্তু বৃষ্টির ফোঁটা যখন মাথায় পড়ে আমরা কেউ ব্যথা পাই কেন ব্যথা পাই না বলে ওই পানি যখন ম্যাগ থেকে পড়ে তো নিচে আরো ম্যাঘের স্তর আছে। এটা তারা ধাক্কাইয়া এক মাইল দূরে নিয়ে আসে আমার মাথা যখন পড়ে তখন তার গতিভেদ থাকে মাইনাস জিরো তখন তার কোনো গতি থাকে না তখন এটা মাথায় পড়ে তো এটা আর কেউ ব্যথা পায় না ওটা গাড়িতে পরে গাড়ি আর ভাঙে না এই জন্য আল্লাহ তালা বলেন দেখো দেখো আমি পানি পাঠাই দেখো আমি কেমনে পানি বর্ষণ করি আমি ছালনির মতো তোমার গাড়ির কি অবস্থা হতো তোমার গাছের কি অবস্থা হতো ওই যে অঙ্কুর যেটা মাত্র উঠছে আলুর যে বীজ এই মাত্র উঠলো ওটার উপরে যদি বরফের শিলা পড়তো বরফের চাকাটা পড়তো পানি এত বড় বড় ফোঁটা পড়তো ওটা ভেঙে যেত না ভেঙে যেত কিনা বলেন এই জন্য আল্লাহ তালা বলেন এটা বৃষ্টির কোনো চিনি নেই আমরা আল্লাহ তালাকে বুঝি নেই আমরা আল্লাহ তালাকে চিনি নেই সবাইকে চিনছি মা কে চিনছি বাবাকেও চিনছি বন্ধুদেরকেও চিনছি নেতাদেরকেও চিনছি কিন্তু চিনি নেই যাকে চিনার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি তাকে চিনি নেই বলে তাকে চিনি নেই আল্লাহ নেই আল্লাহ যখন জমিন আল্লাহ বলেন দেখো দেখো দেখো আমি আমি জমিনকে ফাটায়া দে আমি ওই বীজের কি ক্ষমতা আছে এই পাথুরে জমিন ভেদ করে উপরে উঠে আসবে এই ধানের ধানের কি বলে এটাকে অঙ্কুর এই ধানের অনে করে না সোমবার শাখা কানাল অর্ধা শাক্কা আমি রকবাকে ফাটায় বের করে আছে হ্যাঁ সুম্মা শাখা কানাল অর্ধা শাক্কা আমি ওটাকে ফাটায় দে ওটাকে আমি ফাটায়া দে আমি রবীন্দন করে আমি তো ওইটাকে গম বানায় দে ওখান থেকে গম আমি বের করি বলেন গম কে বের করে আরে ধরে বলেন কে বের করে হ্যাঁ যদি আমি বুঝতাম এই গম তা আল্লাহ বের করে হ্যাঁ আশ্চর্য কথা যদি জমিনকে জমিনকে তেমত পর্যন্ত সাতটা ভগ জমিনের তলাদেশ পর্যন্ত জমিন যদি চাষাব জমিন যদি ফেরা হয় একটা গমও ওখানে পাওয়া যাবে না এবার আল্লাহ বলেন এগুলো আমি কেন বের করে জানো মাথা আল্লাহম বলে তুমি খাবা গমটা আর গমের ছিলকা খাবে গরু আর মহিষে আমি এটা তোমার জন্য আল্লাহ তারা শুধু নিজের পরিচয় দিছে নিজের পরিচয় আল্লাহ বলেন তিনি যেন বলেন আমি আল্লাহ আমি আল্লাহ আমি ছাড়া কেউ নাই এটাই আমার পরিচয় এজন্য আল্লাহ তালা সবচেয়ে বড় পরিচয় কি বলেন সবচেয়ে বড় পরিচয় আল্লাহ তালা সবচেয়ে বড় পরিচয় এই জন্য হাজু এসা যখন তো পাহাড়ে গেলেন তো মুসাআসাল জিজ্ঞেস করলেন আল্লাহ দূর থেকে আওয়াজ শুনলেন জিজ্ঞেস করলেন মান আনতা আপনি কে আল্লাহ নিজে বলেন অভ্যত জানো আমি কে জানো আমি তোমার হ বলেন আমি তোমার কি আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক কি আল্লাহ তাল আমাদের সাথে সম্পর্ক আল্লাহ আমাদের রফ আমরা আল্লাহ তাল আফ আমরা আল্লাহ তাল গোলাম আল্লাহ তালা আমাদের রফ আল্লাহ তালা আমাদের কি বলেন আল্লাহ তালা আমাদের রফ আল্লাহ তালা আমাদের রব এজন্য জন্য কল আউবির নাস মালিকিন নাস নাস, তিনি আমাদের রব তিনি আমাদের মালিক তিনি আমাদের ইলা আমি এটার মালিক আর বাদশাহ তার প্রজাদের হন মালিক কারণ তিনি বিক্রি করে দিতে পারেন না তিনি ব্যবহার করতে পারেন কথা বুঝেন না কথা তাপ চলে বাদ বাদশাহর তাসারুফ চলে মিলক চলে না আর আল্লাহ আল্লা তাসারুফও চলে মিলক চলে এই এজন্য আল্লাহ তালা একদিকে মালিক আর একদিকে কি মালিক বলেন না আল্লাহ তালা কি মালিক আবার কি মালিক মালিক মানে কি তিনি আমার বাদশাহ আমাকে ইচ্ছে করলে আমার উপরে সমস্ত তাসারুফ তার চলে সমস্ত অধিকার তার চলে আবার তিনি আমার মালিক ইচ্ছে করলে আমাকে বিক্রি করে দিতে পারে কি হয় বাহার কি জিজ্ঞেস করলেন মানুষ আল্লাহ আমি বলেন আল্লাহ আমাদের কি কালিম ছিলেন না কথা বলতে পারতেন না কি ছিলেন বলেন ক্যালিম ছিলেন কথা বলতেন তো এবার জিজ্ঞেস করলেন রব তো বুঝলাম আপনার নাম কি আল্লাহ তালা বলেন ইন্দানি আনাল্লা আমার নাম আল্লাহ তাহলে আমাদের একজন রব আছে কিনা বলেন আমাদের মুসা আলহাতাম এবার সাহস করে জিজ্ঞেস করলেন আপনার সাথে আমার সম্পর্ক বুঝলাম আপনি আমার রব এটা তো বুঝলাম আপনার নাম আল্লাহ এটাও বুঝে গেছি এবার একটু বলেন তো আপনার পরিচয়টা কি আল্লাহ বলেন্লাহ আমি ছাড়া কোন ইহ নাই এটাই আমার পরিচয় আল্লাহ তালা একবার বলেন আরেক জায়গা বলেন্লাহ কি বলেন তাহলে আল্লাহ তালা বলেন ইন্ আনাল ইনো শুনো আমি ছাড়া তোমার আর কেউ আমি ছাড়া তোমার আর কেউ এবার বলেন ইল্লা তুমি ছাড়া কেউ নাই এবার বলেন লাহ হু তিনি ছাড়া কেউ নাই তিনও ভাবে কেন বললেন একবার বললেন হু আবার বললেন আংতা আবার বললেন আনা তিনও ভাবে কেন বললেন একবার বললেন গায়েব আবার বললেন হাজেন আবার বললেন মোজাকাল একবার বললেন নাম পুরুষ আবার বললেন উত্তম পুরুষ আবার বললেন মধ্যম পুরুষ একবার বললেন থার্ড পার্সন আবার বললেন সেকেন্ড পারসন আবার বললেন ফার্স্ট পারসন এত ভিন্ন ভিন্নভাবে কেন বললেন এটা এভাবে বোঝাবার জন্য দেখো তুমি যদি কাউকে বলো আমি তোমার তো শুধু আমাকে বলবা আমি তোমার বলবেন না তুমি যদি কাউকে বলো তুমি আমার যদি কোন নেতাকে বলো তুমি আমার তো অন্য কাউকে বলবা না আমাকে বলো তুমি আমার আমার অন্য তিনি তিনি তো না আমাকেই শুধু বলবা তিনি আমার তিনি আমার যদি তো আমি তোমার তুমি আমার যদি বলো তো আমি তোমার সে আমার যদি বলো তো সেই আমি তোমার chudo ami tumar la ilaha illallah ebar ami jeno bollam ei ami tumi tini ami tumi ke ebar rabbul alamin bolen la ilaha illallah ini holam ami allah la ilaha illallah la ilaha الله لا إله إلا الله لا إله إلا الله عن نبي دردى رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال আল্লা নবীত করেন শুনাম তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন আকর করে না এটা পড় আমি রসুল কথা দিলাম আল্লাহ তালা তোমাকে তুলবেন না যদি তোলেন চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এটা আরবদের মহাভারত আরবদের ভাষা রীতি উচিত ছিল আল্লাহ তালা তুলবেন তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে কিন্তু আরবদের ভাষা আরবদের ভাষা রীতি হল না তুলবেন না পা তুলবেন না যদি তুলেন চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো অর্থাৎ অবশ্যই তোমাকে তুলবেন তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এই জন্য কমপক্ষের পর যদি রাখছো আর ইরাহ হিন্দন্ আপনি বলবেন বলব আমি আমি ওয়াদা করেছি বলবো তবে কোন আওয়াজ দিয়ে বলতাম কেমন স্বর ব্যবহার করতাম আওয়াজ কেমন রব্বুল আলামিন বলেন বেশি চিল্লা চিল্লা বলার কোন দরকার নাই বলবা তো মনে মনে বল আমি কোরআন শোনাচ্ছি আপনাকে আপনি আমার উপরে এসকাল করলে পরে খোঁজেন আমার উপরে এসকাল করা মানে এখন এই মুহূর্তের কোরআন করা আমি আপনাকে কোরআন শুনাই মনে বলেন আ বিনয় বিনয় ভয় ভয়ে তিনটা মনে বিনয় বিনয় কে শিখিয়েছেন জিকিরের রীতি শিখিয়েছেন কে আল্লাহ এজন্য জন্য জিকিরের জন্য মোস্তাক কোন তরিকা নাই জিকিরের তরিকার রব্বুল আলমিন শিখিয়েছেন সোহান ऐ जन्न दिल से दिल से बोलबोला इलाहा इन्नल्ला इलाहा इन्नल्ला इलाहा इन्नल्ला इलाहा इन्नल्ला इलाहा इन्नल्ला इलाहा इन्नल्ला इलाहा इन्नल्ला দেখান বলবেন তো বাবারা মুবেন হুদুর আমরা তো আরো বেশি বলি আপনি আমাদের অল্প বলে ফেলছেন না আমি বেশিওয়ালাদেরকে কমাইতে বলি নাই যারা মোটেও পড়ে না ওরা কমপক্ষে একশোবার এবার পড়তে পারেন সর্বোচ্চ কত মিনিটে ছয় মিনিট একশোবার পড়া যায় ৬ মিনিটে একশোবার একবার করার পরে যদি কোনো মানুষ জীবনে একবার পড়ছে विपरीत और प्रकाश ना पाएक तो जानना कत बड़ा कि हादिस सुनारे क्यों ना पड़े तो बदनसीब क्या ठीक ना बैठी बोलें से बदनसीब से बुरा कब গতকালে ষাটটা থেকে আজকের এই সাতটা পর্যন্ত চোদ্দোশো মিনিট সময় আমি সময় পেলাম চোদ্দোশো মিনিট পাওয়া সত্ত্বেও চব্বিশ পূরণ ষাট এইযুক্ত চোদ্দোশো চল্লিশ মিনিট চোদ্দোশো মিনিট সময় পাওয়া সত্ত্বেও আমি যদি একশো বারো কালে মাত্র এইবার পড়তে না পারি তা আমি বদমাসী কথা ঠিক না ব্যাঠিক বলে আমি বদমাসী আমার মতো হতভাগা আমার মতো হৃত সর্বস্ব আমার মতো দরিদ্র এই পৃথিবীতে আর কেউ নেই আলহামদুল্লাহ বলেন আল্লাহামদুল কে করছে কন করছে কে কন আল্লাহব আমি আমি আমি মাইকে বয়ান করতেছি এর মধ্যে ফোন পাইছি আর এই টেনটা ছিল সারাদিন আল্লাহ ঠিক আছে কালকে আজকে যাবেন হয়ে গেছে আল্লাহাম কি বলতেছিলাম তাহলে কতবার পড়া দরকার শুধু একশো বার না হ্যাঁ হাজার বার পড়া উচিত দশ টাকা আপনি বলেন তো আপনি কয়বার বলতেন চাঁদপুরের যুবক গুলো বলুক তখন কয়বার বলতেন আপনারা যদি বলতেন একবার নিলে পাঁচ টাকা তাইলে কয়বার বলতেন আচ্ছা যদি বলতে একবার নিলে এক টাকা আচ্ছা এখানে এক আনা নয় এক টাকা নয় এক লাখ নয় এক কোটি নয় দশটা পৃথিবী বরাবর জান আমাদের কাছে ভাষার দুর্বলতার কারণে কমজোর কারণে আপনার কান পর্যন্ত নড়ে কি দিয়া হিহানি রাহ বিখ্যাতি রাহা ইনিবার রসুল করিম সাল্লআ কাবুরাল আমি এখন আর বেশি পারি না কি বলছে বলেন আমি বুড়ো হয়ে গিয়েছি বেশি পারি না উনি বুড়ো হয়ে দেওয়ার কারণে বেশি না আর আমরা বেশি পারি না কোন কারণে দুই কারণে বেশি পারি না একটা হলো না জানার কারণে আমরা দুই কারণে পারি না জাহালতের কারণে পারি না আর রাফলতের কারণে বেশি পারি না ঠিক না ব্যাঠি বল আমরা কয়েক কারণে পারি না দুই কারণে কি কি আমি কি বুঝতে পারছি আপনাকে মামা করে কি। কি পরিমান দরকার এক পাখি যেমন দুই ডাঙা উঠতেই পারে না এক পাখি ছাড়া যেমন দুই ডানা ছাড়া অচল আল্লাহর কসম এই দেশ এই সমাজ এই দুইটা ছাড়া অচল কথা ঠিক আছে আসা মাসে দেখবেন আপনারা আমাদের দেশে আউশ দান করে না মা বড়া কি করে শুখায় শুখায়নি শুখায় না আউশ দান সিদ্ধ করে সিদ্ধান্ত ধান সিদ্ধ করছে কিন্তু বৃষ্টি আসে আসে আসে আসে একটুখানি রোদ শুরু হয়েছে মা বোনরা মহা খুশি আলহামদুলিল্লাহ রোদ আসছে পুরা বাড়ির সব সব বোনেরা মিলে সব ভাবিরা মিলে একসাথে ধান ঘাটা শুরু করে ঠিক না এক ঘন্টা ঘাঁটছে ঘাটার পরে পানি ঝাঁসছে পানি একটু শুকিয়েছে বলে কি বলে না বলেন তো ওরা আমাদের নয়াখালী পরিবেশ আর নষ্ট হারা হয়েছে নষ্ট হারা হয়েছে এর অর্থ কি আল্লাহর কসম মুখে বলা যায় নুরানি মাদ্রাসা আপনার বাচ্চাকে তিনটা বছরের জন্য দিবেন আপনার বাচ্চা নষ্ট হার হবে আপনার বাচ্চা আশি বছর বেঁচে থাকলে এই বাচ্চা নাস্তিক হবে না নাস্তিক দশ জনের বিরুদ্ধে বক্তৃতা দিও না বলকে এদেশের শত করা একশো ভাগ বাচ্চাকে নুরানিমা ভর্তি নিশ্চিত করো এদেশে দশ বছর পরে নাস্তিকের নাম বন্ধও থাকতো না কথা ঠিক না এই জন্য আপনার বাচ্চাকে নুরানি মাংস দিলে লাভ হবে না লস হবে না কি হবে না কি হবে না অথবা যারা পড়াশোনা করেন এক তিরিশ বছর হয়ে গেছে এই যুবককে নষ্ট করার মাধ্যম কি আমি বলবো বাচ্চাদেরকে নষ্ট করার মাধ্যম বাচ্চা নষ্ট হবে না নুরানি মাংস দিলে ওই ওই যুবক নষ্ট হবে না তবলিপি জামাতে গেল অত ঠিক না ব্যাঠি বলে তাহলে আমাদের কাছে রাস্তা আছে কি কি দুটা কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ অবিচ্ছেদ্য অঙ্গানা দাওয়া আলিয়া আল্লাহরত জীবন দান করেন আল্লাহরতলব করেন সকলে বলি আমির আল্লাহ তালা হজরত কে সাথে তলব করেন একবার আমাকে বলেছেন এই শব্দ আলহামদুল্লাহ রেফারেন্সে এই বক্তব্য আমি বছরের ৩৬৫ দিনের কম পক্ষে আড়াইশো দিন করি আলহামদুলিল্লাহ হাজতের নামে এই এই হাওয়ালা আমি একবার হজর সহ আমরা হুজুর আমাকে গাড়ির মধ্যে এই তথ্যটা হুজুর আমাকে শুনাইলেন হুজুর আমাকে বললেন যে শুনো শুনো আমার নাতিন তিন জামাই হুজুর বলেন না তিন জামাই আমাকে বলেন নাতি শুনো যদি মেডিকেল সাইন্স কি বলে ডাক্তাররা বলে তোমাদের বাচ্চাদেরকে জন্মের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বাচ্চারা যদি পাঁচটা বছরে तुम्हें जो टीका लगाओ पाँचटा टीका दाओ ए बाषंकर एड्स है हा फोलिबा हा हामना हा जक्षा होड्सा हा एच विच हो रोगगल है डाक्तार जन्मे एक पाँच पर्त बर्ष पाँचटा टीका दिले आशी बचर बेचे थको तार धनुष्टकर हाम और एब हजूर आती तुमारे बोली सुनो যদি মুসলমানদের বাচ্চাকে তার জন্মের সপ্তম অষ্টম নবম এই বাচ্চা আশি বছর পেয়েছে তাকে নাস্তিক হবে না কথা যদি আমাদের এত বিশ্বাস হয় তো অবুল আলমীর কথা আমাদের বিশ্বাস কেন হবে না আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন ইহবিতু মিনহা জামিআ ফইম্মা ইয়াতি আননাকুম মিন্নি হুদান ফামান তাবা' হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইহবিতা বাচ্চাকে পড়াইয়া দাও এটা যদি বাচ্চারা বুঝায় দাও এটা যদি বাচ্চারা শিখাইয়া দাও তা আমি রব আলীন কথা দিলাম এই বাচ্চা ফলা কোনদিন নাস্তিক হবে না রবীন্দন বলেন এটা কখন নাস্তিক হবে না এই জন্য আমার ভাই চলো নম্বর নিয়োগ করি আমাদের এই মাদ্রাসার আশেপাশে আমরা যারা আছি অবশ্যই আমরা আমাদের বাচ্চাগুলোকে নরণী মাদ্রাসা দিব ইনশাল আরো বলেন না ইনশা আল্লাহ আমি বলি মাদ্রাসা তিনটা জিনিসের নাম মাদ্রাসা তিনটা জিনিসের নাম এক নম্বরে হলো মাদ্রাসা মুসলমানদের দোয়া মুসলমানদের দোয়ার নাম দুই নম্বরে হলো আতফাল মুস্তিমিন মুসলমানদের সন্তানের নাম তিন নম্বরে হলো আমোয়াল মুস্তিমিন মুসলমানদের মালের নাম এই তিনটা জিনিসের নাম মাদ্রাসা <tompa> नाम ना, चेर तेल फीटा कैठी कटा जिन लगे अच्छा चेरा दानी তেলও আছে ফিতা নাই জ্বলবুনি আচ্ছা চারাকিও আছে ফিতা তেল নাই আছে জ্বলবা আছে তেল নাই জ্বলবুন একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই এখানে আলো হবে তাহলে বোঝা গেছে তিনটা ছাড়া যেমন আলো হয় না এই বীজ দিবাতিটা এটার মধ্যে ফ্রেম আছে গ্লাসের ফ্রেম আছে কাঁচের ফ্রেম আছে ভিতরে তার আছে এবার বিদ্যুতের সংযোগ আছে কথা আমি বুঝাইতে পারছি বলেন তিনটা ছাড়া মাদ্রাসা কি অচল আচ্ছা ঘুরবে যদি ভিতরের করেন্টটা নষ্ট যদি বিদ্যুতের সাথে সংযোগ না থাকে তাইলে বুঝা গেছে একটা একটা সাথে পরিপূরক সন্তান আচ্ছা খুব দোয়া করলেন একদলও ছেলে মেয়ে দিলেন না হবে আচ্ছা খুব দোয়া করলেন ছেলে মেয়েও দিলেন মাল দিলেন না হবে কি ভাই এখন চারাগে যদি বলে চারাগ দাঁড়িয়ে যদি বলে এই তেল তুই কি আমি করেছি না থাকলে তবু পাম কি আগুন সাফলাই করেছি তো তেলে কেবো আমি না থাকি তুই জল বলবে কি বলবে না বলে তাইলে বুঝা গেছে মাদ্রাসা কয় নাম কি কি দোয়া সন্তান মাল আপনারা গ্রামবাসী কটা কি আছে ছাত্র নাই হবে আচ্ছা ছাত্র আছে উস্তাদ নাই হবে দু আছে গ্রামবাসী নাই হবে দেখছেন একটা সাথে সম্পূরক একটা মত আপনারা হলেন গ্রামবাসী হলেন চেরাক দানের মতো আর ওস্তাদ হলো তেলের মত আর ছাত্র হলো ফিতার মত কথা বুঝাইতে পারছি কিনা ছাত্র কিসের মত ফিতা ফিতা ছাত্র না কে আমি কিছু বলেন তাহলে এই মাদ্রাসা কয় জিনিসের নাম হবে তিন জিনিসের নাম কি কি ছাত্র দোহা আহ গ্রামবাসী আর তিন নাম কি কি ছাত্র আর কি মাল তিন তো বলছি এই মাদ্রাসাকে কবুল করো আমি এই শব্দ বলছি এখান যাওয়ার সময় বলছি আর এই মাদ্রাসাকে কবুল কর এই এক শব্দের কারণে যদি একশো বছর পরেও এই মাদ্রাসা কবুল হয় পুরো পুরো সব আপনি এক শব্দের কারণ এক শব্দের কারণ কি ভাই মা বোনা যারা আছে আশেপাশে তারাও তো বলতে পারি আল্লাহ কবুল করছে আল্লাহ কবুল কর এই শব্দের চেয়ে দামি কোনো শব্দ পৃথিবীতে হইতেই পারে কারণ হজরত ইব্রাহিম আলহ সালাম যখন বাইতুল্লাহ বানাইলেন তা আল্লাহ তালা বলেন ইব্রাহিম চাও আমার কাছে চাও যা চাইবা দিয়ে দিব যা চাইবা দিয়ে দিবো তহজিব রাহেমস্তাব একটা শব্দ বলছেন আল্লাহ আল্লাহ শখর আল্লাহর ঘরে আমি যতবার গেছি মুলতাজিমের দিকে তাকালে আমার এই শব্দ মনে উঠেছে এই জায়গাতে ইব্রাহিম আল্লাহ আমি তো করে ফেলেছি ঘর ঘর করেছি আমি কবুল করেন আপনি করে দিয়েছি তো আমি এটা কবুল করে নেন আপনি শুধু এই শব্দের আজ পর্যন্ত বায়ুল্লাহ মকবুল এবং কেমন পর্যন্ত চলবে এটা শুধু এই শব্দ যেটা আছে এটাও তো আপনি জানেন কি ভাই এই এই দোয়া করতে পারবো না চাল্লা অতবার দেখবেন আমাদের হুজুরা দোয়ার শেষ করে যখন তখন এই কালেমাটা পয়লা এই কথাগুলো বলে শেষ করে দেয় এটা দোয়ার শেষ সীমা হওয়া উচিত নয় বলি বলে না এই জন্য মেরে ভাই চলেন নিয়ত করে ইনশাল্লাহ প্রতিদিন একসবর করে কেলে মায়ের তৈব পড়বো তাহলে আমি তোমাকে অল্প কিছু সবক দিয়ে দিচ্ছি একশোবার বলবা শুভ বলেন কত বা সবাই কর্ন কত বা এবার দেখেন আমরা কেমনে বলি আমরা তো অনেকে বলে থাকি তবে আমরা এমনি বলি আমরা এমনি বলি আমি দেখাই আপনাকে আমরা এভাবে বলতে থাকি বাস্তব না বাস্তব বলেন আজ থেকে কেমনি বলবো বলেন আল্লাহ নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাজবি বলতেন না একশ্বাসে বলেন বলতেন এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে একবার কেমনে বলতেন এক নিঃশ্বাসে একবার আমরা বলি এক নিঃশ্বাসে আঠারো বার কথা ঠিক না আমরা এভাবে বলবো আজ থেকে শুভান নিঃশ্বাস ফেলবেন এবং থামবেন নিশ্বাস ফেলবেন এবং থামবেন এক নিঃশ্বাসে রসুল কখনো দুই আয়াত একশ্বাসে পড়েন নাই হাজর আব্দুল্লা বলেন মাদা আল্লাহ নবী জীবনে কখনো দুই তার দাঁড়ি কমানাই দাড়ি কমানাই কার কর পাগলটা কি করুক পাগলকে কি বলে ধরো তার দাঁড়ি কমানাই বলেন কি বলে না বলে তার দাঁড়ি না। সব ভাষাতেই দাড়ি কমা লাগে বলেন বাস্তব না বাস্তব উচিত ছিল ভালোবাসায় সবগুলো তুলে দিয়ে শুভান করবেন তুই ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ সময় কোথায় সাত ব্যাটকে থাকার সময় আছে তসভি পড়ার তো সময় নেই কথা ঠিক চার দোকানে হাসান থাকে দেখবেন ছবি উঠে রয়েছে আপনি ব্যাট খাই রয়েছেন থেকে কথা ঠিক আছে আর চাইবে আল্লাহ এটা আমার থেকে হাজার মাইল দূরে চলে কি ভাব কি এত দোকানে কি কি চায়ের দোকানে কি ঢুকছে চায়ের দোকানে চায়ের দোকানে প্রয়োজনে বসবেন প্রয়োজন শেষে উঠে আসবে ঠিক আছে না ইনশাল্লাহ নাকি আসর থেকে থেকে আসা না প্রয়োজনে বসবো প্রয়োজন শেষে কি উঠে আসবো একশো বা লাভ কি লাভ কি বলি এফিসে থেকে এফিসে তাইলে বলি যে বংশের একশোটা গোলাম আজাদের যাওয়া আল্লাহ নবী বলেন একশোবার আলহামদুলিল্লাহ বলবা একশোটা ঘোড়া একশোটা ঘোড়ার জামা সহ একশোটা অস্ত্র সহ আল্লাহ রাস্তা দান করলে যে জবাব এ জবাব কি বললে কুরবানি ঈদের দিন গুলোতে করো কোরবানি জিলহাজ মাসের দশ এগারো এই তিন দিনে যদি একশোটা ওট কোরবানি করো আল্লাহ তালা যদি কবুল করেন যে সব হবে এসব হবে সহজ না কঠিন পাইলাম তিন নাম্বার চার নম্বর রসুল বলেন হালিলি মেয়াদ হালিলা একশোবার বলব ই কি কত বা দুই নম্বর কত বা তিন নাম্বার কত বা চার নাম্বার যদি পারি ছয় নম্বর من بك أكشبر أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله يا أيها الذين اذكروا الله আল্লাহ বলেন হে বেশি বেশি করে হেমান কর এবং সকাল সন্ধ্যার কিছুটা তাজবি পড়ে দিও আমি যেন বললাম আল্লাহ আমি যদি বেশি জিকির করতে অভ্যস্ত হই সকাল সন্ধ্যার তাজবি পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন হুয়াল্লাহকুম আমি কথা দিলাম তুমি যদি জিকির বেশি বেশি কর তুমি যদি তাজবি বেশি বেশি করে পড়াও আলাইকুম। আমিনা না রহমত রহমতে তোমার জীবনকে ভরে দিব কি মজার কথা এখন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন বেলা দুপুর বেলা রাত্রিবেলা তুমি যখন জীবনে যত কিছুর মহতাজ হবা তুমি যখন জীবনে যত কিছুর প্রয়োজন হবে আমি রব্বুল আলমী কিছু দিয়ে দিব মজা না দুনিয়াতে খাবারের প্রয়োজন এটাও দিয়ে দিব রিজিকের প্রয়োজন এটাও দিয়ে দিব ইজ্জতের প্রয়োজন এটাও দিয়ে দিব সুখের প্রয়োজন এটাও দিয়ে দিব শান্তির প্রয়োজন এটাও দিয়ে দিব নিরাপত্তার প্রয়োজন এটাও দিয়ে দিব আমি যেন বললাম আল্লাহ কি দিবেন কয় মহতের সময় মহতের কষ্ট দূর করে দেব আমি বললাম আর কি দিবেন কর্মবত সময় ক্যালেমার তালকিন আমি করে দিব আমি বললাম আল্লাহ আর কি দিবেন কর্মতের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব আমি বললাম আর কি দিবেন মহত্রের পরে কবরে জান্নের বিছানা দিয়ে দিব মহতের কবরে মহতের পরে কবরে জান্নাতের হাওয়া দিয়ে দিব আর কি দিবেন মহত্তর পরে কবরে আল্লাহ আকবর কামি আল্লাহ হাসনের মদন পর্যন্ত এক ঘুমে দরিয়া পার করাইয়া দিব আমি বললাম মাল্লা আর কি দিবেন তা হাসন আহমদের নাজে ছায়া দিয়ে দিব আমি বললাম আর কি দিবেন আমল নামা ডান হাতে দিয়ে দিব আমি বললাম আর কি দিবেন হাতে পানি পান করাইয়া দিব আমি বললাম আর কি দিবেন কলসরাথ বিদ্যুতের মতো পার করাইয়া দিব আমি বললাম আর কি দিবেন ক বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউল দিয়ে দিব আমি বললাম আর কি দিবেন জান্নাতুল ফেরদাউন সমস্ত নাচ নামতো দিবই দিব শেষ তক আমার দিদার তোমাকে নসিব করে দিব যদি বুঝতাম আমি হায় হায় হায় হায় জিব্বা কলিজ ফাইটে জিব্বা চব্বিশ ঘন্টা শুধু জি দ্বারা লড়তে থাকতো আল্লাহ বিখ্যাত মহাদেশ তিনি বলেন দেখো দেখো দেখো কোন গাছ যদি একটু নাড় ঝুরঝুর করেছে জাম গাছে যদি একটু ঢিল মারো ঝুরঝুর করে জাম পড়ে আল্লাহমু কাইমিয়া বলেন ওই দেখ তাহার রক্তাল বৃদ্ধি করে তুমি যদি নাড়াইতে থাকো ঝুরঝুর করে স্বর্ণ আর চান্দির বাড়ি পরে জি নাহুদিন উহুদের চেও ভারি নাকি বসিয়ে দেওয়া হবে কে নাড়বে জিকির জিকির দ্বারা জিব্বা নাড়বে কে বলেন না আমি কে নাড়বে বলেন কে নাড়বেন আমি ঝিকির কে বেশি করতে বলছে না কথা বেশি বলতে বলছি আমাদেরকে জিকির বেশি করতে বলছে না কথা বেশি বলতে বলছি জীবনবার জিকির বেশি করছেন না কথা বেশি বলছেন হাসতে বেশি বলছে না কানতে বেশি বলছে কি ভাই তাহলে মত পরে করবেন জিকির না মত আগে জোরে কয় না মত আগে না মত পরে মহতর আগটা কখন। চলেন নিয়ত করি ইনশাল্লাহ আজ থেকে প্রতিদিন এই ছয় তসবি করবো তো ইনশাল আল্লাহ সর্বোচ্চ এই ছয় তসবি আমল করতে সর্বোচ্চ বিশ থেকে মিনিট লাগে আপনি সকালে বিশ মিনিট দেন বিকালে বিশ মিনিট দেন আল্লাহর অসম খেয়ে বলা যায় আল্লাহর গলি হয়ে হাসুরে ময়দানে আল্লাহর আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝামানা সহজ করে দেন সকলে বলি আমিন আল্লাহ তালাই মাদ্রাসাখানাকে ছাত্র শিক্ষক দিয়ে জমা দেন এই মাদ্রাসাখা আল্লাহ তালা দাওরা মাদ্রাসা পৌঁছায় আল্লাহ তালাইসার প্রতিষ্ঠাতা হাজর মৌলানা হা আব্দুল কাদর খান সাহেব রহমতুল্লাহ আলাই তার কবরকে নে নে ভরে আমি ওনার নাতিন জামাই আমি আব্দুল কাদের খান সাহেব রহমতুল্লাহ আমার নানা শ্বশুর হইতে পারে আমি ওনার দোয়ার ফসা হইতে পারে কি পারে না হইতে পারে নাতিন যখন হয়েছিল তো গিয়া দোয়া করছিল আল্লাহবাক হইতে পারে এই উছিলে আপনাদের সামনে আমাকে বসার তহসিবেন আল্লাহ তালা ওনাকে ওনার কবরকে নূরে নূরে ভরে দেন ওনার ছেলেদেরকে হজরত মৌলানা আকারী আব্দুর রহমান সাহেব হজরত মৌলানা কারি আব্দুল করিম সাহরত মৌলানা কিনা আব্দুর রহিম শাহ আব্দুর রহমান সাহেব পাঁচ চারো মামাকে আল্লাহ তালা তাদের কবর নূরে আল্লাহ তালা তাদের খানদানকে এই খানদানকে কেমত পর্যন্ত আল্লাহ আল্লাহ তালীকে কবুল ফরমান সমস্ত জরুরত আল্লাহ পুরা করে দেন এই গ্রামের প্রতিটা মানুষকে মাদর সাথে মোহবত জুড়ে দেন আল্লাহ তালা আমাদের বচ্চাগুলোকে কুরান ওালা বানান ইনশা আল্লাহ দু যদি আর দেখা না আবার দেখা হবে আমা সবহান ফুরকা বলে